আনাজ রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন সালাতে একামত হয়ে গেছে তখনও নবী সাল্লাহ সাল্লাম মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন অবশেষে যখন লোকদের ঘুম আসছিল তখন তিনি সালাতে দাঁড়ালেন